بسم الله الرحمن الرحيم بارونکو নাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الاعلى الذي خلق فسوى والذي قدر فهدى আহর জল মর প্রজাল হুস আহ সুখ وَمَا মু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 তুম চুফিহাল রিফল্লা বেলতু ফিরিয়া ও রুখ িল্স্তিনস من يهله الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد الله اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الذي خلق فسوى والذي قدر فهدى والذي اخرج المرعى সমস্ত প্রশংসা কোরআনিক এবং এই কোরআনিক রিম দিয়ে মানব জাতির दायतर सठिक पथ प्रदर्शन सूव्यवस्था करबुल्ल आलमी भलो मंदट रास्ता सुस्पष्ट कर दिए और मानुष के स्वधीन भावे ऐड़े दिए जाते तधीनतार व्यवहार सम्पर् परीक्षा किया सम्भव है परीक्षार जगत এ হচ্ছে কর্মজগত এ হচ্ছে মেহনত পরিশ্রমের জগৎ যার ফলাফল আখেরাতে সকলে দেখতে পাবে সালাতে হুফিনের উপর যিনি কোরআন কেরিম দিয়ে মানুষের তাজকিয়া করেছেন আত্মার পরিশুদ্ধি করেছেন অপবিত্র অন্তরের মানুষের পবিত্রতার ব্যবস্থা করেছেন অন্তরকে পাক পবিত্র করেছেন সমস্ত রকমের পাপা চার থেকে মানুষের কথা কাজকে মানুষের অঙ্গপতঙ্গকে মানুষের ভিতর বাহিরকে পবিত্র করার তেজকিয়ার পরিশুদ্ধ করার কাজ রসুর উল্লা সালাম করেছেন পৌরণিকেরিমের আলোকে ওয়াহির আলোকে আমাদের ধারাবাহিক তাফসির চলছে যাতে আজকের রয়েছে সুরাত হয়েছে পূর্বে মক্কি জীবনে এ সুরা নাজিল হয়েছে এর হিসাবে তিনি উল্লেখ করেছেন একটি রেওয়ায় যা হাদিসের বা সিরাতের কিতাবা দিতে রয়েছে ফতুল বাড়ি সৈরারির ভাষ্য সারহাতে উল্লেখ করা হয়েছে মারা আহুল বুখারি ইমাম বুখারী রহমতুল আলী এই হাদিসটি বর্ণনা করেছেন নির্দেশে হিজরত করি আসেন নবী করিম সালামের দুই প্রখ্যাত সাহাবি হাফিজ কোরআন আলম দিন মুসাব্বিন ওমাইর এবং আবদুল্লা বিন ও মাকতুম আবদুল্লা মানুষ মুসাবিন খুব বিখ্যাত সাহাবি যার শাহাদাতের ঘটনা প্রসিদ্ধ ঘটনা এই দুইজনে এসে আনসারিদেরকে যারা আওয়ি খা থেকে ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে ফাজা আল্লা ও নানাল কোরআন আমাদেরকে কোরআনে শিক্ষা দেওয়া শুরু করলেন প্রথম পর্বে এই দুইজন আসেন কোরআনের শিক্ষক তারপরে তৃতীয় বিশ জন সাহবাঈ কেরামদেরকে সঙ্গে নিয়ে আসেন তারপরে চতুর্থ পর্বে নীম সাল আলী স্বয়ং হিজরত করে আসেন তার সফর সঙ্গী ছিলেন জীবনে এত আনন্দিত হয়নি এত খুশি হয়নি কোনদিন জীবনে যত খুশি হয়েছিল সেই সময় রসুল সাল্লামের হিজরত করে মদিনা তিফ নিয়ে আসাই এসে গেছেন আমাদের মাঝে আগমন করেছেন মোদিনাই তো সব বিকাল আল্লাহা রসর উল্লাস আসলে অতদিন আসেননি যতদিন আমার সাবসমা মুখস্থ হয়ে গেছিল মুখস্থ হয়ে গেছিল বারাবিন আজেব রাজি আল্লাহ নজুবক সাহাবি বলছেন তার মানে কি বুঝা গেল নবী কার হিজরত করে আসার আগে সাব্য ইসমার রব্বেলা আলা যখন মুখস্থ হয়ে গেছে তার মানে বিভিন্ন ক্ষেত্রে আমলের বিষয় তাফসিরের শুরুতে সেগুলি উল্লেখ করা ভালো হবে যাইফিনেক অন্য অন্য তফসিরে যেগুলি তফসির বিল মাসুর হাদিস দ্বারা সেগুলিতে ওই হাদিসগুলি উল্লেখ করা হয়েছে আরে তুমি এমা মতি করেছো মানুষের সালাত আদায় করাচ্ছ মানে সলাতের এমাম হয়ে সলা তাদের করছো না আমাদের সভ্য সলা পড়া সোরাগুলি কেন পড়ছো না একেবারে ছোট না আর খুব বেশি লম্বাও না বড়ও না এইরকম সুরাগুলি কেন পড়ছো না অন্য রেবাজ আইন সব্যিস রব্যে কালা আলা অদুহা আহা তুমি কি মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও লম্বা লম্বা সুরা পড়ি তাহলে বেশি লম্বা এত লম্বা সুরা পড়া যেটা যারা মেহনত পরিশ্রম করে দুনিয়ার কাজকর্মে আর তারপরে সলা তাতে করতে আসে বিশেষ করে ফজর সলাতে ফজর লম্বা এটাই শূন্য তরী কে আর তাড়াতাড়ি শুয়ে যাবে ফজরে ক্লান্তি থাকবে না এটা হচ্ছে শূন্যতা আজকাল ফজরে বেশি ক্লান্তি থাকছে এমন এক ফেতনা হয়েছে যে আজকাল মানুষ বেশি ক্লান্ত কখন ফজরে মনে হচ্ছে বেশি ক্লান্ত রাত একটা দুটাই শুইবে মোবাইলের ফেতনা ইন্টারনেটের ফেতনা আর সাথী সঙ্গীদের কাছে আড্ডা দেওয়ার ফেতনা আর বাজারে কাজকর্ম কর্মজীবনটা ঠিক আরো দেশে এমন হয়ে গেছে রাতের মনে হচ্ছে ডিউটি আসল ডিউটি অনেকের তো এই সব কারণে এইরকমটা হয়ে গেছে কিন্তু আসল হচ্ছে যে মানুষ এসার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে এসার পরে দুনিয়ার কোনো কাজকর্ম থাকবে না যা দুনিয়ার কাজ করা দিনেই করে নেবে এসার পরে শুধু দিনের কাজ থাকবে যেমন হাদিজা প্রানিত খিতাবুল ইমে সহিমস আসলাম মাঝে মধ্যে এশার পরে দিন শিখিয়েছেন জি হ্যা দিন শিখার ক্ষেত্রে আর রাত্রি জাগরণ উপকার হবে অন্যের উপকার হবে ফায়দা মতো আদ আর আরেকটা হচ্ছে যে আমল করা যে আমল করবে তার উপকার হবে তাহার পড়লে যে তাহারুদ পড়বে তার উপকার হবে তো এই কাজগুলি করা যেতে পারে আর এইরকমই দিনের দাওয়াতের কাজে কিছুক্ষণ যদি সময় লাগাই দিনে সরাসরি এলম শেখানো ছাড়া কেউ যদি অনলাইনে ধরেন ইন্টারনেট ঠিক আছে কিন্তু দিনের কথা আদান প্রদান করছে কারো কাছ থেকে দিন শিখছে অনলাইনে অথবা কাউকে শিখাচ্ছে বা কাউকে ফরওয়ার্ড করছে তো ঠিক আছে কিন্তু দুনিয়ার বিভিন্ন কিছুতে মেতে থাকা ইন্টারনেটের জগতে আজকাল একটি বড় ফেতনা হয়েছে আল্লাহ হেফাজত করেন তো বলছিলাম যে এসার সলাদ মধ্য রকমের মধ্যম রকমের তেলাও হবে আর ফজরের সালাত লম্বা হবে এটি হচ্ছে সন্ন্যাত এখন তো একেবারে সোনের খেলাফ হয়ে গেছে যদি এক একটু লম্বা হয় তো এসারটাই হচ্ছে এক একটু লম্বা মানে ওই সাববেসমা ধরনের এটাই লম্বা আজকালকার যুগে আর যাচ্ছে না তো আল্লাহ হেফাজত করেন আল্লা মানুষের ইমানে বল দান করে ইমাল নড় বড় হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এম আমারও দেখছে যে এই কয়টা আসছে যদি তিন আয় সাত আয়াত করি কয়েকটা খুঁজে পাওয়া যাবে না একাই এমাম একাই মোকাদি হইতে হবে এই অবস্থা। তো এই ছিল একটি হাদিস এই সম্পর্কে যে এশার সালাতে এই ধরনের সুরাগুলি সুরাতুল আলার মতো সুরাগুলি পড়া সন্ন্যাত মুস্তাহ অথবা যদি গোটা সুরা না পড়ে তাহলে এই রকম পরিমাণের আয়াত পাঠ করবে কিন্তু উত্তম হচ্ছে প্রতিটি সালাতে সুরা সুরা চেষ্টা করা। কেউ গোটা পড়ে এই মধ্যম শ্রেণীর সুরাগুলি পড়ে আহ আদায় করছে আর কেউ কিছু আয়াত পড়ে বড় সুরা আর কিছু আয়াত পড়ে তেলাওত করছে শুরু থেকে মাঝখান থেকে শেষ থেকে এর চাইতে অনেক উত্তম গোটা সুরা পড়া যেটা অনেকে আমারাই এই মাসাল জানে না তো মুক্তি তো পারে অন্য অন্য আর একটি হাদিস মুসনাদ আহমদে রয়েছে এই সুরে আলা সম্পর্কে সুরে আলা তেলাও বিভিন্ন সলাতে রয়েছে বিভিন্ন সলাতে রয়েছে তার মধ্যে একটি সলাত হচ্ছে আপনাদেরকে ইমাম আহমদ রাহমা নিন বসির রাহ আনহমা থেকে বর্ণনা করেছেন কারণ বাব্যা দুজনে সাহাবি নোমান ও সাহাবি আর বশির ও সাহাবি রাহা রসুল্লা সাল্লাম কি করতেন বলছেন আর যদি ঈদের দিনেও জুমা পড়ে যেত এমনি তো ঈদে পড়তেন আর জুমাতে পড়তেন কিন্তু ঈদের দিনে জুমা হয়ে গেল জুমার দিনে ঈদ হয়ে গেল ঈদের সলাতে আর জমার সলাতে এর একটা হেকমতা আছে অলামাইকার ভাষ্যকর যারা সারাইন তারা উল্লেখ করে সেটা হচ্ছে বিষয়বস্তু সুরায় আলা এবং সুরায় গাছিয়ার বিষয়বস্তু এই বিষয়বস্তু গুলি মানব জীবনের জন্য মানব জীবনের ইসলাস সংশোধনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলার জিজকে জানবেন মানুষের সৃষ্টি সম্পর্কে আলোচনা আছে স্মরণ করানো হয়েছে এতে রয়েছে আপনার কোরআনিকারি সম্পর্কে আলোচনা জি এতে রয়েছে আপনার আখেরাত দুনিয়া এর তুলনা এতে রয়েছে আত্মার পরিশুদ্ধির কথা মানুষ যদি নিজেকে পরিশুদ্ধ রাখে তাহলে এখানে যদি পাক জীবন গড়তে পারে তাহলে আখেরাতে পাক থাকতে পারবে জাহান্নের আগুন থেকে আর এই জীবনে যদি না পাক থেকে যাই তাহলে কোনোদিন সেই পাক জায়গায় যেতে পারবে না খুব সহজ কথা মৃত্যুবরণ না করতে পারে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না কৃষ্ট আজাবে যেতে হবে এই বিষয়টি মানুষ যদি স্মরণ রাখে যথেষ্ট আমি এখন এই অবস্থায় মরে গেলে আমি আল্লাহর কাছে না পাখে না পাক হয়ে উঠব জি যদি না হয়ে উঠে না মরেন পাপের জীবন নিয়ে মরেন পাপিষ্ট অন্তর নিয়ে মরেন তাহলে প্রস্তুত থাকেন জাহার নামে জন্য আর যদি আত্মার পরিশুদ্ধির সাথে আকিদা আমলের পরিশুদ্ধির সাথে পবিত্র হয়ে আকিদা পবিত্র আমল পবিত্র আপনার অন্তর পবিত্র আপনার শরীর পবিত্র আপনার কাজকর্মগুলি একবারে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন আর পবিত্র তাহলে সুসংবাদ আপনার জন্য যে জান্নাত এবং জান্নাতের নিয়াম নিয়ামত আপনার প্রতীক্ষা রয়েছে এই বিষয়গুলি রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে হ্যাঁ হেসবের কথা এতে রয়েছে আলাই না হিসাব আহ হিসাবের কথা রয়েছে এক কথায় বিষয়বস্তু আছে সামনে সপ্তাহে সুরেগুলো সির আসছে তো এই বিষয়গুলি যে গুরুত্বপূর্ণ বিষয় মানব জীবনের সংশোধনের জন্য এবং ভালো পরিবর্তনের জন্য এগুলি যত বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় তত ভালো কিনা তত ভালো ঈদের সালাতে বড় ধরনের একটা গ্যাদারিং হয় অনেক মানুষের সমাগম তাহলে এই সুরাগুলির মাধ্যমে কি করা হলো দাওয়াত দেওয়া হইলো আর সলাতের অবস্থায় মানুষের অন্তর কবুল করার মতো যতটা যোগ্য হয়ে থাকে না করবেন যথাসাধ্য মনোযোগী হয়ে আপনি সলাত আদি করছেন আর এটাই হুকুম যথাসাধ্য খুশুর সাথে আপনি সলাতী করছেন সেই সময় কোরআন তেল আজকাল তো কোরআন তেলাওটা মন্ত্রের মতো হয়ে গেছে না মন দিয়ে শুনছেন আর না বুঝার তো প্রশ্নে উঠে না কি বুঝবে যে বেশি বেশি করে মানুষের কাছে এই কথাগুলি পৌঁছে যাক প্রতি সপ্তাহে আর বছরের বড় বড় ইজতেমা গুলিতে সেটা হাসেল কমই লোকের হচ্ছে কিন্তু উদ্দেশ্য ইসলামের হচ্ছে এটি উদিজিতে মাজাই রয়েছে এইভাবে বলছেন যে একই দিনে একত্রিত হয়ে যেত তারপরেও এই দুটো সুরাই বারবার পড়তেন ঈদেও পড়তেন আর জুমাই পড়তেন বিতুর সম্পর্কে মুসনাদ হাদিস আর আব্দুর রহমান কাছাকাছি না এটি কিন্তু এটি হচ্ছে শোন যখন দেখবেন সময় আছে আমার বেতর পড়ার জন্য এখন ফজল আজান হয়ে যাবে না যত তাড়াতাড়ি শেষ করা সম্ভব কারণ অনেক অলম্বাইকার আজান হইলে আর কোনো সলাদ পড়া যাবে না ওই দুই ছাড়া অর্থাৎ বেতর পড়া যাবে না জি বেতর পড়া যাবে না নিষিদ্ধ সুবাহা তোমাদের কারো যখন আশঙ্কা হবে যে ভোর হয়ে যাবে সকাল হয়ে যাবে আশঙ্কা ভয় হচ্ছে যে ভোর না হয়ে যায় এরকম যখন হবে সাল্লা কাতান ওয়াহেদা কি করবে এক রে তারপরে যে কেউ স্বীকৃতি দেয়নি স্বীকার করেনি আমিও স্বীকার করবো না পৌঁছে থাকে স্পষ্ট না হয়ে থাকে সে যে অবস্থায় চলে গেছে চলে গেছে সে ওজর পেশ করতে পারবে কিন্তু আপনি কি ওজর পেশ করবেন রাখা তা নাহে দেখা তো সলাৎ হয় নাকি এক রাখা নামাজ আছে নাকি বুঝবিল না হাদিসও স্বীকার যখন দেখবেন সময় আছে প্রথম রাখাতে সুরা ফাতে সাথে সব বেকাল দ্বিতীয় রাখা তো সুরাইকা ফেরুন আর তৃতীয় রাখাতে এটা হচ্ছে আর দুটি মা যেই সুরাগুলি আউজ দিয়ে শুরু হয়েছে এগুলি হচ্ছে মাবেদা জি আশ্রয় দানকারী সুরা যে আপনি আল্লাহর আসরাই নিজেকে রাখবেন এই জন্য আলা আল্লাহ পাঠ করু সব্যেহ আমি হন থেকে সব্য হচ্ছে আমার হাজের এক বছর হে মুসলিম হে মানুষ পাঠ করো আমরা ইসলামী ভাষা দিয়ে তর্জমা করলে তসবি পাঠ করো তাই না কিন্তু তর্জমা করবেন তসবি মানে কি প্রশ্ন থেকে যাচ্ছে অনেক মুসলিমরা তসবি মানে কি বুঝেনা আর অমুসলিম তো বুঝবে না তসবি পাঠ করো মানে কি কর শুধু মন্ত্র পাঠ করা না এর উদ্দেশ্যটা কি তো তসবিহ মানে কি তাহলে জানতে হবে তসবিহ মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা ঘোষণা করা। করা পবিত্র মনে এবং সমস্ত ত্রুটি সমস্ত অসম্পন্নতা থেকে সমস্ত রকমের দোষ থেকে ত্রুটি মুক্ত বলে এলান করা ঘোষণা করা যখন ত্রুটি মুক্ত ঘোষণা করবেন এতটাই নয় যারা আল্লাহর আসমা সিফাত এবং তসবির নিয়ে আলোচনা করেছেন আকিদারি বিষয় তারা বলেছেন আল্লাহ রবীন্দ্রের যেই বলিগুলি রয়েছে সেগুলো হচ্ছে ইতিবাচক আর নেতিবাচক নেতিবাচক গুণ মানে এই নয় যে নেতিবাচক শুধু এইটা নেই বরং এইটা যেহেতু ত্রুটিযুক্ত বা ত্রুটির বিষয় সুতরাং এটা নেই আর এর বিপরীতটা পরিপূর্ণ আছে এতে হয়তো অধিকাংশ লোক বুঝলেন কারণ সূক্ষ্ম বিষয় কিন্তু আপনার উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন যদি বললে যে আপনার মধ্যে তো কোন দোষ খুঁজে পাই না আপনার মধ্যে কোন দোষ খুঁজে পায় না আপনার কোম্পানির মালিক বস বলছে যে তোমার মধ্যে কোন দোষ ত্রুটি দেখি না তার মানে এই না যে শুধু দোষ মুক্ত আপনি আর ভালো কোনো গুণ নেই তাহলে এমন কোন গুণ হল না আপনার মধ্যে দোষও নেই আর ভালো কিছু নেই এমন কিছু প্রশংসা আপনার হল না ঠিক না আল্লাহ রাবুল আলমের সিফাতের ক্ষেত্রে এতটা অর্থ নয় এর মানে হচ্ছে যে দোষ মুক্ত তার মানে যেমন দোষ মুক্ত তেমনি যতগুলি ভালো গুণ হয় আর যত ভালো হওয়ার জন্য পূর্ণ ভালো হওয়ার জন্য ভালো গুণ লাগে সবগুলি পূর্ণ মাত্রায় রয়েছে আল্লাহ রাবুল আলমের মধ্যে আল্লাহ রবুল জাতে এবং সিফাতে জি একজন মানুষকে যখন বলল ভাই আপনার মধ্যে তো কোনোদিন খারাপ কিছু দেখিনি। তার মানে আপনি খুব ভালো মানুষ এর আরেকটা একটা অর্থ কি এটা যখন দেখিনি এটা নেগেটিভ অর্থ নেগেটিভ কথা বললাম যে নেগেটিভটা আপনার মধ্যে নেই তার মানে পজিটিভটা আপনার কি আছে ভালো আছে পূর্ণ মাত্রায় নেই মানুষের মধ্যে পূর্ণ মাত্রা নেই কিন্তু আল্লাহ ক্ষেত্রে কি বলবো পূর্ণ রয়েছে এটা হচ্ছে আমার এই কায়দা যেটা সিফাত আল্লাহ সেফাত এল্লা কায়দার ক্ষেত্রে আসমা সিফাহের আগের সাইফোন থেকে সুন্দর করে একবারে বর্তমান যুগের যে তরফিব বিন্যাস সুন্দর সিরিয়ালের সাথে লিখা হয়েছে বুঝার জন্য সুবিধা আর কি এটা হচ্ছে কায়দা আল্লাহর মধ্যে এই দোষটা নেই আল্লা দোষ মুক্ত তার মানে মানে তিনি মহাশক্তি ধর কবি তিনি আল্লাহ হোসেনা তুমাল আল্লাহকে তন্দরাও ধরে না আর নিদ্রাও স্পর্শ করে না তার মানে আল্লাহর আলমিন আর ঘুমিয়ে গেল তো কোন খবরই রাখে নিজেরও খবর রাখেনা কি হলো না হইল দেখি না কত দুর্বল তসবিহ মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা মহিমা গণগান পেশ করা মহিমা ঘোষণা করা বা আল্লাহ রবীন্দ্রতা ঘোষণা করো তোমার মহান প্রতিপালকের নামের এখানে ভালোকের লক্ষ্য করবেন আল্লাহ কি বলছেন ইসমা রব্বেকাল আলা। এখানে আর রব্যের সেফাত হচ্ছে আলা মহান রব তোমার মহান রব যিনি থেকে আলামে মহান তেমন তিনি গুণগত শেফাত গুণগত দিক থেকে সবচেয়ে মহান সার্বিক দিক থেকে মহান সেই মহান তোমার রবের কি করো কর্মের তর বলা হয়েছে এখানে জি কোরআন করিমের বেশ কিছু আয়াতে অনেকগুলি আয়াতে এই তসবির কথা বিভিন্ন ভাষা দিয়ে অনেকগুলি আয়ত রয়েছে তার মধ্যে পাঁচটি সুরা এমন রয়েছে যেই সুরাগুলি শুরু হয়েছে সাববাহা দিয়ে সাববাহ প্রথম আয়াত সব সব সব जी, और शुरा सुरे यो सब्जे तुम तस्वीर करो मोटामोटी आठ टी सुरु तेज আর সুহানা দিয়ে সুরা শুরু হয়েছে সুভানা মজদার দিয়ে শুরু হয়েছে ঠিক ওই রকম ইস মানে নাম নামের মহিমা ঘোষণার কথা বলা হয়েছে এখানে অনেকগুলি আয়াত রয়েছে যে আয়াত নামের কথা নাই যে আয়াত গুলিতে রয়েছে সরসরী রবের পবিত্রতা ঘোষণা করো বেশ কিছু আয়ত রয়েছে যেমন এখানে রয়েছে এখানে আল্লাহ সরাসরি আল্লাহর নামের না আল্লাহর তে আল্লাহর পবিত্রতা ঘোষণা তাই না ইউ সব্য আল্লাহর পবিত্রতা ঘোষণা তাহলে আল্লাহ নামেরও পবিত্রতা ঘোষণা করতে হবে মহিমা ঘোষণা করতে হবে আর আল্লা আল্লাহ আর আল্লাহবির ক্ষেত্রে যেমন এই উভয় রকমের শিক্ষা রয়েছে তসবির হচ্ছে একটি বড় এবাদতির হচ্ছে সুভান বলা জি আল্লাহর পবিত্রতা ঘোষণা করা সুহান বলে জি সুহান আল্লাহ বলেন যে সব সন্নতি দা রয়েছে কতগুলি এগুলো হচ্ছে আল্লাহ তসবি তসবি একটি বড় ইবাদত্রতা ঘোষণা করা ঠিক যেমন আল্লাহর হচ্ছে একটি বড় রয়েছে। আর আল্লাহ সবগুলি আয়াত কে যখন মিলিয়ে দেখবেন তখন দুই রকম কথা রয়েছে যেমন জানা ইসমা তোমার রবের নামের স্মরণ কর। নাম স্মরণ কর বা নামের জিকির করো নাম স্মরণ করো ঘোষণা করা নাম স্মরণ করা নামের জিকির করা আল্লা আলমিনের কথা রয়েছে কি রয়েছে অজগর রব্বাক অন্য কিন্তু এখানে কি রয়েছে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জি আজকার কর খুব বেশি বেশি জি তো এই সেই ক্ষেত্রে আপনি জিকির করবেন আল্লাহ রব আলিনা কি করবেন করবেন এই দুটোই দিক নির্দেশনা বা হুকুম কোরআনকারী মেয়ে রয়েছে এই আয়াত যখন তখনও মানে কি মানে এই আয়াতের আমল করো শেষ দাতে আল্লাহ বলছে তোমার মহান আলা রবের কি করো তসবি করো সুতরাং এটার আমল করো কিসে। আল্লা যেটা আপনাদের সবার জানা আছে যখন আজিম তোমার মহান আজিম রবের কি করসবিহ করো পবিত্রতা ঘোষণা করো বেহাম তিনটা হুকুম এখানে তসবি করো করা আল্লাহ থেকে হাদিস বর্ণিত রয়েছে আর সুরা ইজাজ শেষ জীবনে নাজ ইন্তকালের কিছুদিন আগে মানে মক্কা বিজয়ের এই সময় কালে অষ্টম হিজুরের দিকে এই সময় গুলো হয়েছে এরপর আমল করেন মাসা আল্লাহ মেলা হাত উঠেছে তাহলে কিছু শিখেছেন আরব দেশ থেকে অন্তত কিছু তো শিখে যাবে না আলহামদুলিল্লাহ শিখেছেন আলহামদুলিল্লাহ দেশে অনেক জীবনে অথচ আল্লাহ তারপরে কি আল্লাহ রাব্বানা অবহাম দেখা আল্লাহমান হয়ে গেল তসবি হয়ে গেল আল্লাহমানে অবহাম দিকা আর তোমার প্রশংসার সাথে সাথে প্রশংসা হয়ে গেল আমল হয়ে গেল আর বললেন আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও জি হ্যাঁ তাহলে দেখেন সুভার রব্বাল আজমি আর সুভার রব্বাল আলাহ যদি বলেন তো শুধু পবিত্রতা ঘোষণা করলেন মহান রবে ঠিক না একটা এবাদত হইল তিনটি আবাদত হল সুতরাং এটার উপর আমল করবেন আগে ছাড়বেন না দুটো জমা করতে পারেন হয়তো কয়েকবার পড়ে নিলেন সোহার বেলা সোহার বেলা আলা তারপরে এই দুয়াটি পড়লেন অথবা মাঝের মধ্যে এটা মাঝের মধ্যে ওইটা পড়লেন যখন দেখছেন যে আপনার নিজের সলাৎ আমি ইচ্ছা মতো রুকু সেজা লম্বা করতে পারবো তখন লম্বা করে আপনি অনেকবারই পড়েন আর সবগুলি পড়েন আ বা বড়োটা পড়েন আর যখন দেখবে যে এমাম হ্যাঁ বড় উত্তপ্ত জায়গায় দাঁড়িয়েছে অথবা খুব এমার্জেন্সি এতে আছে ও তাড়াতাড়ি ওকে সারতে একবার পড়ার সময় দেয় না আল্লাহ হতায়ত করে কিছু এমামদেরকে একবার পড়ার সময় দেয় না আমার মত লোক হ্যাঁ যে আরবি বাংলা চাইতে দ্রুত আরবে পড়তে পারি সে আলোচনা বিস্তারিত হইলা ফসা এগুলি আল্লাহর গুণ রবের যে মহান রব সব কিছুর সৃষ্টিকর্তা কে একমাত্র রব আলাহিদুল কোন সৃষ্টি ফাসাওয়া এবং সবকিছুকে সামঞ্জস্য পূর্ণ করেছেন বা সামঞ্জস্য পূর্ণ করেছেন করেছেন। আর যেমনটা হওয়া উচিত যেমনটা হলে ভালো লাগে মানুষের ক্ষেত্রে চিন্তা করেন মানুষ সৃষ্টি সম্পর্কে আলামাই কারামগর বলেছে অন্যান্য মখলুকাতের তুলনায় অন্য অন্য যে প্রাণী রয়েছে সেগুলির তুলনায় কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন দেখেন মানুষকে আল্লাহ এরকম খাড়া করেছে। আঙ্গুলের মতো তাদের বডি হচ্ছে খাড়া দাঁড়ানো জি বডি শোধা এইভাবে চেহারা সামনের দিকে তাই না এইভাবে এত সুন্দর করে পৃথিবীর কোনো প্রাণী কাল্লা সৃষ্টি করেনি বাকি যতগুলি প্রাণী দেখবেন হ্যাঁ বানর হোক আর আপনার বিড়াল হোক আর কুকুর হোক আর শুকুর হোক আর গবাদি পশু গরু হোক আর ছাগল হোক আর বেড়া হোক আর যা কিছু হোক না কেন পৃথিবীর যে কোনো প্রাণী সবগুলিকে খাড়া না বেড়া আড়া করে সৃষ্টি করছে বডিটা কিরকম মুখটা হয়তো একটু এরকম আছে কিন্তু বডি হচ্ছে ঠিক না সব আপনি চিন্তা করেন তো হামাগুড়ি দেয় বাচ্চারা ওই রকম করে যদি হামাগুড়ি কি হবে যেভাবে অন্য তোমার প্রাণী চলাফেরা করে যদি আপনাকে আমাকে ওইভাবে আল্লাহ সৃষ্টি করতেন কত দেখতে খারাপ লাগতো এখন বুঝতে পারছি কত খারাপ লাগতো কারণ আল্লাহ আমাদেরকে অনেক সুন্দর করে সুন্দর আছে আর খারাপও আছে সেই বুঝতে পারছে যে কত সুন্দর লাগছে মানুষকে কিন্তু যদি আল্লাহ মানুষকে ওইরকম করে সৃষ্টি করতো বানরের কাছাকাছি ওইরকম করে তাহলে তখন আর গুণটা বুঝতে না কোনটা ভালো আর কোনটা মত কালো সাদা সাদার গুণ বুঝতে পারতেন না ভালো চরিত্রের মানুষ আর নোংরা চরিত্রের মানুষ আল্লাহ সৃষ্টি সবকে ফেরেশা চরিত্র করে দিলে ভালো চরিত্রের কোন মূল্যায়ন হতো না ঠিক ওইরকমই এই নিয়ামতটা বুঝতে কত বড় নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ দিয়েছে একজন মানুষ যদি আল্লাহ খোঁড়া করেন হামাগুড়ি দিয়ে অনেকে চলছে না ত্রিশ চল্লিশ হয়ে গেছে না হাঁটু দিয়ে ভর দিয়ে দেখতে ভালো লাগছে দেখতে কেমন লাগছে না সামঞ্জস্য পূর্ণ করেছেন সুঠাম করেছে। এটা একটা দিক মানুষের সৃষ্টির মানুষের সৃষ্টিতে আল্লাহ রব আলমিন যে সৌন্দর্য দেখে সৌন্দর্য কোন সৃষ্টিতে রাখেন নাই তারপরে আর একটা দিক হচ্ছে যে সৃষ্টিগুলি অঙ্গের দুটো আল্লাহ কল্যাণ মোড়ে দুটো দিয়েছেন দুটো চোখ দুটো হাত দুটো পা দুটো ঠিক না তারপরে কান দুটো হ্যাঁ নাকের ছিদ্র দুটো ঠিক কেনা এইভাবে কিডনি দুটো আর কিছু আছে যেগুলি একটি একটি করে রয়েছে কত সুন্দর করে আল্লাহ রাবুল্লাহ আলমিন সৃষ্টি করেছে এগুলো যদি ব্যতিক্রম করতো দুটো আপনাকে দিয়েছে আল্লাহ রাখত না হ্যাঁ কানে শুধু শুনছেন এই দিক দিয়ে শুনছেন এই দিকে একটা কত খারাপ না আল্লাহ রব আলাম করে সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহর নিয়াম আলহামদুলিল্লাহ আর যে আল্লাহ কাদ্দারাহ এই কাত কয়েকটি তফসির রয়েছে একটি হচ্ছে তকদির হচ্ছে পরিমাণ আপনার আয়ের পরিমাণ কি কতদিন সুস্থার পরিমাণটা কত হ্যাঁ আর বিপদ আপদ কত পরিমাণের হবে বা সু কত দিনের কত পরিমাণের হবে ধন সম্পদের পরিমাণ কত হবে বিদ্যা বুদ্ধি আমলের পরিমাণ কতটা হবে ইত্যাদি কাদ দ্বারা সব কি করেছেন নির্ধারণ করেছেন যেমন মানুষ সৃষ্টির দিশে রয়েছে যে মানুষের যখন মাতৃ গর্ভে দিন হয়ে যায় তখন একটি বিষয় কি লিখা হয় ভালো মানুষ সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান তার পরিমাণটা ভালো হবে না মন্দ হবে কাক দ্বারা সুপরিমিত করে দিয়েছেন আল্লাহ নির্ধারিত করেছেন আর একটি হচ্ছে কাক মানে আল্লাহ রব আলমিন আহ সুপরিমিত করেছেন ততদির কথা বলো সুপরিমিত করেছেন বা স্বনির্ধারিত করেছেন শুধু তকদির না শুধু তো কথা নাই বরং বাকি সমস্ত কিছু সৃষ্টির ক্ষেত্রে সুপরিমিত করেছেন দেখেন প্রত্যেক মানুষের বয়স অনুযায়ী তার ওজন এটা সুপরিমিত করা বয়স অনুযায়ী যদি ওজন না হয় সে অসুস্থ ঠিক না আমাদের এক সঙ্গী ছিল মধ্যে পড়তো হঠাৎ করে তাকে ডাক্তার বলছে তোমার ওজন চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অসুস্থ তুমি এমনি চলাফেরা সুস্থ করছো জি আবার আর একজন ধরেন তার ওজন একশো একশো অসুস্থ এত বেশি ওজন কেন দেখছেন আল্লাহ সবকিছু সুপরিমিত করেছেন এইগুলো সৃষ্টির সৃষ্টি জগতের ক্ষেত্রে সুপরিমিত করেছেন এটা মানুষের সাথে শুধু না সমস্ত কি করেছেন সুপরিমিত করেছেন ছোট বাচ্চা আজকাল হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় ওজন করে আর বলে যে এর বয়স এক মাস হলো ওজন কতটা হইতে হবে ছয় মাসে কতটা হইতে হবে এক বছরে কতটা হইতে হবে ওই অনুযায়ী না থাকে তো বলবে যখন দেখো ভালো বার চেক করো সমস্যা আছে বাচ্চার গ্রোথ ঠিক নেই জি কাজ সুপরিমিত করা সুপরিমিত করা আল্লাহ রব আলামিন প্রত্যেক সৃষ্টির গুণ শ্রেণী প্রকারভেদ হ্যাঁ বৈশিষ্ট্য এগুলো সুপরিমিত করেছে। দেখতে হইতো একই রকম কিন্তু গুণ আলাদা আলাদা জি গুণ আলাদা জি সমস্ত সৃষ্টির ক্ষেত্রে এই বিষয়টি ফলমূল দেখেন একই আম বরং দেখতে বেশি সুন্দর মিষ্টি কম দেখতে সবুজ কিন্তু গাছপালার ক্ষেত্রে এটাও খেজুর গাছ এটাও খেজুর গাছ আমাদের দেশেরও গাছ খেজুর গাছ আর এখানকার খেজুর গাছ হ্যাঁ আজবা খেজুরের গাছও খেজুর গাছ আর অন্য খেজুর গাছ খেজুর গাছ কোন খেজুর কত অন্যত আর কোন খেজুর কত একেবারে মানের কাত দ্বারা সবকিছু আল্লাহ আলমিন তাহলে ধরন বৈশিষ্ট্য গুণ প্রকারভেদ এই সমস্ত কিছু কি করেছে দ্বারা সুপরিমিত করেছেন সুনির্ধারিত করেছেন সমস্ত সৃষ্টিকে সামিল কান্তারা দা অতপর তিনি কি করেছেন দিক নির্দেশনা দিয়েছেন রাস্তা দেখিয়েছেন সহজ ভাষায় হাদাই হাদি মানে রাস্তা দেখেছেন আল্লাহ সৃষ্টি করেছেন একটি কথা বললেন করে সামঞ্জস্য করেছেন তারপরে হ্যাঁ সুপরিমিত করেছেন সুপরিমিত করেছেন সুনির্ধারিত করেছেন ফাহাদা আর অতপর কি করেছেন রাস্তা দেখেছেন পথ দেখেছেন জি হ্যাঁ এই পথ দেখানোর বিষয়টি এরও কয়েকটি দিক হইতে পারে একটা হচ্ছে আমি দেখে দিচ্ছি রাস্তা রাস্তা রাস্তা দেখিয়ে দিচ্ছি स्ता गुली शयान रास्ता सबोल सबल तो अल्लाह रबुल आलमी रास्ता देखिए दिए এই রাস্তায় দিনের ক্ষেত্রে বুঝায় রাস্তা এমন ভাবে দেখেছেন যে আমাদেরকে দুটো রাস্তার মোড়ে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছেন আর আমাদেরকে এই জানাননি এমন কথা না যে এই রাস্তার পরিণাম খুব খারাপ এই রাস্তায় কিন্তু ছিনতাইকারী ডাকাত আর খনি বৈশা আছে দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ভাই আপনি অমুক জায়গায় যাবেন তো এই রাস্তা এটা কিন্তু নিরাপদ একই সোজা চলে যান কোনো বিপদাপদ আসবে না নিশ্চিন্তে চলে যান এই রাস্তায় কিন্তু অনেক রিস্ক আছে ঠিক আছে তারপরে অসুবিধা একটু পরীক্ষা করে দেখি কেন খুন হয়ে গেলেন আপনি দোষ আল্লাহ কেন এই রাস্তাতে আল্লাহ পাঠিয়ে দিলেন আমাকে আল্লাহ পাঠিয়ে দেন আল্লাহ চেছেন এখানে স্বাধীনতা দিয়েছেন আমারুল আলমী ঠিক দিনের ক্ষেত্রে দিনটাকে এইভাবে বুঝতে হবে আল্লাহর আমাদের জন্য খেয়ার এবং অথবা অকৃতজ্ঞ হয়ে কুফরি করো পাপ করো আর ইচ্ছে মতো স্বাধীন চলো লাগামহীন চল পরিণাম খুব খারাপ আল্লাহ ভাবে তাহলে দিনের হেদায়তের কথা বললাম জি দিনের ক্ষেত্রে ভালো রাস্তা সনাক্ত করে দিয়েছেন আল্লাহ রবীল তার রসুল গনের মাধ্যমে যুগে যুগে মানুষকে অসতর্ক করে রাখেননি মানুষকে গাফিল উদাসীন হয়ে থেকে যাক তাদের স্মরণ করাবার কেউ নেই এমন করে রাখেননি প্রত্যেক যুগে মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছাবার ব্যবস্থা আছে আল্লাহ পৌঁছে দিয়েছে যাদের কাছে তৌহিদের জ্ঞান নেই সন্ন্যার জ্ঞান নেই শির বেদাতে ডুবে আছে বাপদাদা ধর্ম পালন করছেন তাদের কাছেও জ্ঞান পৌঁছার ব্যবস্থা আছে পৌঁছিছে কিন্তু বিভিন্নর রকম বাধা রয়েছে আমরা বুঝি না আমরা পড়ি নাই হ্যাঁ আবার কি বুঝাবে এর কাছ থেকে কি শিকার আছে এমন আমাদের সালে বলাই আমরা লেখাপড়া করিনি ইত্যাদি বিভিন্ন বাধার কারণে অন্ধত্বি সংখ্যা অথবা বড় ব্যক্তিত্বের দোহাই জি হ্যাঁ জাহে ইয়ার নামক কিতাবে শেখ উল্লাস আব্দুল্লাহ রাহিম একশোর বেশি জাহিলি মতবাদ উল্লেখ করেছে মানে জাহিলি থিওরি আরো মুসিদদের আর আমাদের বড় বড় নেতানা আছে আবুজাল আছে অত আছে সাহেব আছে রবি আছে আর কোরআন যদি নাজেল হবে ভালো কথা ঠিক আছে তো এই দুইটি শহর আছে আর মক্কা আছে আর বিদায় করার জন্য আসে হজে গেলে আর হজে আসলে আর তাদের পিছনে পেছনে এত সিকিউরিটি আর এত এ আর সব জাহাজ মার সব আর এর কয়টার লোক কথা শোনে নজির এমন কোন জাতি পৃথিবীতে আসেনি আর আসবে না যেই জাতিতে নজির সতর্ক সাবধানকারী আসেনি হয় আম্বিয়া রসুলগণ এসেছেন সে বাধাকে দূর করেন না এমনি আল্লাহ যেন তৌফিক দান করেন সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ বলছেন বললেজি কাদারা ফাহাদাহ হেদায়তের কথা হলো। ফাহাদার আর একটি হচ্ছে জীবনের প্রতিটি বিষয় শুধু ধর্মীয় দিনী বিষয়ে নয় হ্যাঁ হেদায়লাল মুসলিমদেরকে দেওয়া হয়েছে তেমন যে কোনো মানুষকে দেওয়া হয়েছে যে কোনো প্রাণীকে দেওয়া হয়েছে হ্যা আল্লাহ রাস্তা দেখিয়েছেন কেমন করে এটা জি যে কোনো প্রাণী যখন সৃষ্টি হয় তখন সৃষ্টিগত ভাবে আল্লাহ রবীন্দন তাকে কিছু শিক্ষা দিয়েছেন এলহাম করেছেন এইভাবে তাকে করতে হবে তাহলে এটা হবে তাকে বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠে পড়ল হ্যাঁ তখন বাচ্চার মা বুকে লাগায় মুখটাকে বাচ্চাকে যদি চিললে চিল্লেও বলে যে তুই চুষ এখন তাহলে দুধ বেরোবে কাছে মুসা সালাম সাল্লাম দাওদ্যুতি গিয়ে বলেছেন সুরাতি আত্লা শাহিনালকাহু সোম বাহাদা সেই সত্তা আমার রব তুমি রব না ফেরাউন। আমার সেই সত্তা সৃষ্টিকে সব কিছু জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনের ব্যবস্থা করেছেন যা আমাদের প্রয়োজন আর তারপরে দিক নির্দেশনা দিয়েছেন কেমন করে চলতে হবে কেমন করে কি করতে হবে শিক্ষিত লোক আমাকে কি কাজ করলে আমার জন্য যথেষ্ট বুঝছে কিন্তু যথেষ্ট বুঝছে এই সবাই আপন আপন জায়গায় ফাহাদা এই হেদায় থেকে অংশ পেয়েছে দিক নির্দেশনা এগুলো দুনিয়াবী দিক থেকে ক্ষুদ্র হ্যাঁ শিশুই হোক আর কোন জীব হোক আর প্রাণী হোক জি এই পিপিলিগা জি হ্যাঁ যখন বর্ষা বৃষ্টি নেই তখন এদিকে সেদিক থেকে খাবার নিয়ে গিয়ে গড়তে ঢুকিয়ে নিতে হবে বর্ষাকালের জন্য দীর্ঘ সময়ের জন্য সঞ্চিত করে রাখতে হবে কে ফাহাদাস্তা কে কেদিক নির্দেশনা দিয়েছে এইভাবে বহু দিক রয়েছে প্রত্যেক সৃষ্টিকে আল্লাহর কি করেছেন হেদায়ত মানে দিক নির্দেশনা দিয়েছেন চলার পথ শিখিয়েছেন জীবিকা নির্বাহের পথ শিখিয়েছেন বেঁচে থাকার পথ শিখিয়েছেন আল্লাহর চলছে। এটা ফাহাদ আল্লাহ গুণগুলি আল্লাহ রবুল আলমিনের কাজ আল্লাহ এই করেন আল্লাহ এই করেন বা আল্লাহর এই গুণ রয়েছে এগুলি হচ্ছে আল্লাহ রবু আল্লাহর সিফাত গুণাবলী গুলি আর যে কাজগুলি আল্লাহ করেন সেগুলি হচ্ছে আল্লাহর আল্লাহর আর আল্লাহ রবীন্দন সুন্দর সুন্দর নাম এবং গুণ রয়েছে এবং আল্লাহ সমস্ত কিছু করেন তার কাছে কোনো কিছু অসাধারণ না মুশকিল না সবকিছু সহজ যখন তিনি সব কিছু করতে সক্ষম তখন এ বাদত যাবতীয় কার জন্য হবে তার জন্য হবে एवाद, जारूंदर नाम सुंदर गुण रे सबकिम क्षेत्र अपारग अक्षम नय पक्षांत जरा अपारगे जाए समय অক্ষম হয়ে যায় দুর্বল হয়ে যায় তাদের জন্য কখনো রুকু পারে না তাদের জন্য কখনো ফরিয়াদ পারে না। যে মৃত ব্যক্তি মরা লাশ, সে কবরে নামতে পারে নাই জি সে নিজে গোসল করতে পারে নাই নিজের কাপড় বদলাইতে পারেনি সে হ্যাঁ নিজে নড়াচড়া করতে পারে নি সে আতর সেন্ট মাখতে পারে নি সে কোনো কিছুই করতে পারে নি। সেই ব্যক্তিকে সব কিছু করে আতর লাগিয়ে কাল করিয়ে নেমেছে কেউ হ্যাঁ জি হ্যাঁ তো যে কবর পূজা করছেন বা কবর থেকে ফেজার বরকত আছে এসব আবদাকি কিদা রাখছেন তারা তো কেউ নিজে সব করতে পারেনি মাছি বসলে মাছি তাড়াইতে পারে নাই যারা সর্বশক্তিমান রব্বুল আলমী তিনি হচ্ছেন মাহুদ হি আল্লাহ বলছেন যিনি উদ্গত করেছেন আখরা যে মানে বের করা উদ্গত এখানে বের করা মানে ভূগর্ভ থেকে মাটির পেট থেকে বের করা ওই যে বীজ পড়ে আছে বা বিচি পড়ে আছে বর্ষা বৃষ্টি হয়েছে এখন রস পেয়েছে তখন সেখান থেকে ত্রিনাদি হ্যাঁ ঘাস লতা পাতা গজিয়ে উঠছে এটা উদ্গত হয় জন্য তর্জমা করলাম আখরা জানে অর্থে বললে যে আখরা জাল মারা মার আমারণ ভূমি মার হচ্ছে। চর ভূমি ফার আহ মানে হচ্ছে আর তিনি সেই সত্তা যিনি উদ্গত করেছেন ত্রিনাদি তৃণ জি ঘষ লতা পাতা আহুয়া গোসা মানে হচ্ছে এই ত্রিনাদি বা ঘাসগুলির শুকিয়ে যাওয়া কি যাওয়া শুকিয়ে যাও শুষ্ক হয়ে যা কালো শুষ্ক হয়ে গেছে রং সবুজ থেকে এখন কি হয়ে গেছে শুকিয়ে গেছে লালের দিকে চলে গেছে আহওয়া মানে হচ্ছে আসবাদ কালো হয়ে যাম যাও কালো তো এটাকে কালো বলা হয়েছে হয়ে পরিণত গেছে যখন বেশি শুকিয়ে যায় তখন কি হয়ে যায় ধীরে ধীরে একেবারে ক্ষুদ্র খড়কুটোতে পরিণত হয়ে যায় ক্ষুদ্র হয়ে যায় বলছেন ফাজ গোসান আহুয়া এত সুন্দর সবুজ দিনা দিকে অথপার তিনি কালো শুষ্ক পরিণত করেছেন যা আল্লাহ যে নিশ্চয় আমি তোমাকে পাঠ করাবো মোহাম্মদানুলে যে অল্লা অতবার তুমি ভুলে যে না ফালাত বা ভুলবে না তুমি নিশ্চয়তা দান করছি তোমাকে যা পড়িয়ে দেবো তুমি কখনো ভুলবে না আমাদের ক্ষেত্রে কোনো নিশ্চয়তা নেই কত পড়ছি কত বলছি ঠিক না কিন্তু নবী মোহাম্মদ আল্লাহ বলছেন যে তোমাকে এমন করে পড়াবো যে তুমি কোনো কথা বলবে না এই জন্য কোন মানুষ শিক্ষক ওস্তাদ রাখেনি আল্লাহ বলে আল্লাহ মানুষ ওস্তাদ থাকলে যখন তখন খোটা দিত আর বলতো যে আমি তো মানুষ করলাম করলাম্মদ এত বড় হইলো আমি মানুষ করেছি তাই না এখন আমাদের ছোট কালের ওস্তাদা অনেকে গর্ব করে যে নিয়তি বলুক না কেন আমি তোই কাজ করেছি তাই না আমার কাছে বলবে না বলার অধিকারও আছে সে তার নির্ভর করছে কিন্তু সে যদি বলে যে আমি পড়িয়েছি তাকে তো ভালো ভালো নিয়তি বলছে নাম আমলকের নিয়ম তো আল্লাহ রাবুল্লা আলমিনী এমন ভাবে নবীকে পড়িয়েছেন যে কারো বলার ক্ষমতা নাই যে আমি নবীকে একটা অক্ষর পড়িয়েছি চলো আল্লাহ আমি পড়াবো এমন করে ফালা তার অতবার তুমি ভুলবে না ইহ তবে যা আল্লাহ চান আল্লাহ যদি চান কিছু ভুলিয়ে দেবো সেটা আলাদা কথা কারণ আল্লাহ চাইলে সবকিছুই হতে পারে কিন্তু আল্লাহ তোমাকে ভুলাবেন না এটা হচ্ছে একটি পড়ানো হবে বা ওই নাজেল আল্লাহ মানে তুমি ভুলবে না তবে যেটাকে আমি রোহিত করবো মানসুখ করব সেটা আর তোমার মনে থাকবে না আমি এমন করে দিব যে তোমার স্মৃতি শক্তি থেকে সেটা হারিয়ে যাবে হারিয়ে যাবে তাই হইত মুখে যে আয়াতটি নাজওয়াল ইল্লা মাশাল আল্লাহ ভুলিয়ে দিয়েছেন নাসেখ মানসুখ বলা যেমন এরকম আয়াত যার তিলাওয়া জি হুকুম বাকি আছে কিন্তু হয়েছে। পাথর মেরে সংসার করা আশাই খা তো করানোর কোথাও খুঁজে পাবেনা কারো রহিত। রোহিত তেলাওয়োহিত হয়ে গেছে এরকম কেন বলা হলো করে ও কাসা যেন আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন দেখো তোমাকে এমন করে পড়া যে তুমি ভুলবে না চিন্তাই করিও না এই জন্য যে কে আমার আয়াত নম্বর ষোলো সতেরো রয়েছে যে নবী করিম সাল আলী কাছে যখন সালাম কোন আয়াত বা কিছু আয়াত বা সুরা ও আসতেন আর জিবাম পড়তেন তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়া শুরু করে দিতেন আল্লাহ বললেন না না ওই তাড়াতাড়ি পড়তে হবে মানে এক আয়াতের পরই তুমি পড়া শুরু করো আবার পড়া শুরু করে এরকম করিও না পুরোটা জিবুরা শুনিয়ে দিত আলাইসালাম পুরোটা শুনিয়ে দিতে দাও শুনিয়ে দেবে আর তারপরে তখন সবটাই তুমি ধারণ করে রাখতে পারবে এ হচ্ছে মর্যাদা জি আয়াতটি কি রয়েছে বা আয়াত ওই তিনটি কি রয়েছে জি লাহি লিস তোমার জবান বেশি নড়াইতে শুরু করিও না যেমনই জিবাইল পড়তে শুরু করতেন ভিতর ভিতর জবান আমরা করি না ভালো কারীর কেরাতার পরে নিজের জিভা নড়িয়ে আপনি ফলো করছেন অনুকরণ করছেন তাতে না ছুইটা না যায় কিছু কারণ আমার দায়িত্ব আল্লাহ না আমার দায়িত্ব হচ্ছে কোরআন কে একত্রিত করা জমা করা ও কোর আনা এবং পড়িয়ে দেওয়া কার থেকে আনানো মাছ ধরে আর তোমাকে পড়িয়ে দাও দায়িত্ব সংকলিত করে জমা করে দাও দায়িত্ব সুরক্ষিত করাও দায়িত্ব। করা আনা যখন আমি পড়িয়ে দেব মানে আমার জিব্রাইল পুরোটা যখন পড়িয়ে দেবে ফ্্তা বে তখন তার পড়ার তেলাওয়াতের অনুসরণ করিও তার তেলাওয়াতকে ফলো করিও তারপরে তুই পড়া শুরু করিও আল্লাহ বলছেন শুধু তাই নয় শুধু মুখস্থ করবে যেমন কিচ্ছু বুঝেন না আপনি হোদ আলিল কিছুই বুঝেন না সুতরাং তাকে আপনার বোধহয় করে। মুখস্থ রেখেছেন শুধু বাক্যের শব্দে হক করেছেন কিন্তু আল্লাহর হ্যাঁ লোক মাজারি আকিদার লোক তৌহিদের আয়াত পড়ছে সন্ন্যার আকিদার আয়াত পড়ছে মুখস্থ করছে পড়াচ্ছে কিন্তু সন্ন্যতের জায়গায় বেদাত করছে তৌহিদের জায়গায় শিরক কবরের করছে আর আয়াত আবার ইয়া গোস মাদা দ ইয়া খাজা মাদা দে বলছে কারণ বুঝেনা বুঝলে এই কাজ করতেন অবুজ বেচারা মিসকিন কোন কথা কোরানে মেয়ের বুঝলে না আর আমি অস্পষ্ট রেখে দিলাম না তোমাকে বুঝিয়ে দেবো এবং তুমি তোমার সাহবাইকের বুঝিয়ে দেবে ইনজিকরা ইন্নালাহু নিশ্চয় আল্লাহ রব আলমিন প্রকাশ্য জানেন আর গোপনীয় বস্তুও জানেন জাহরান যা প্রকাশ্যে ঘটে প্রকাশ্য যা কিছু তা জানেন অমাফা আর যা কিছু গোপন থাকে বা গুপ্ত বস্তু তাও জানেন যে কোনো ক্ষেত্রে হোক না কেন কোনো কিছুই লুকায়িত থাকেন কি করে দেব সহজ করে দেব কল্যাণের পথ তোমার জন্য সহজ করে ওয়ানো কালী লুসরা তোমার জন্য কল্যাণের পথ সহজ করে দেব নবী করিম সাল্লামের জন্য দিন দুনিয়ার কল্যাণের পথকে আল্লাহ কত সহজ করে দিয়েছেন দুনিয়ার ক্ষেত্রে তাকে আল্লাহ ইয়েছেন তুমি কি হতে চাও মালিক তুমি রাজাও হবে আর রসুল হবে এরকমটা চাও না তুমি আব এবং রসুল গোলাম একজন আল্লাহর গোলাম রসুল হতে চাও নবী বলছেন আমি আব্দ হইতে চাই রসুল হতে চাই ওয়াসাদ মোহাম্মদ সেই মক্কার পাহাড়গুলিকে স্বর্ণ করে দেওয়া হোক তাও করতে চেয়েছেন আল্লাহ রব্যানিমসালাম নেননি সেটা বর্জন করেছেন আল্লাহ কতদিন সহজ করে দিয়েছেন ইসলামের কথা বলা শুরু করেছিলেন সুর উল্লা সাহাশালাম তার সাথে এক দুইজন লোক তখন হয়তো মের ইতো কিন্তু আল্লাহ এত সহজ করে দিয়েছেন দিনের কাজের না মারতে পারবে না মারতে পারবে না ওইসব কথা ওদের মগজে আসল সেটা বাস্তবে সম্ভব না কারণ আল্লাহ তার জন্য আল্লাহ তিনি অবশ্যই এবং সফল হবেন হবেই সেটা চিন্তা করেন ফেরাউনের বাড়িতে মুসা আলি সালাম যখন লালিত পালিত যেই মুসাকে মারার জন্য এই একটা ছেলের জন্য কত ছেলে সন্তানের প্রাণ নাশ করা হয়েছে যখন মারতে চাইলো ধরতে চাইলো তখন আল্লাহ বললেন তুই এখান থেকে হিজরত কর মা হিজরত করে চলে গেলেন ওখানে হিজরত করে গেলেন দীর্ঘ দশ বছর থেকে বিবাহ শারী করে স্ত্রী আর রাস্তাতে বাচ্চা হচ্ছে হয়ে গেল দেখলেন যখন সহজে মেরে দিতে পারবো কোলের ছেলেকে গলাটা একটু টিপি দিলিতে মেরে দিত হ্যাঁ একটু দুধের সাথে কিছু মিশিয়ে দিলিত বিষ মিশিয়ে দিলে তো মেরে দিত কোনো কে কেউ টের পেতো না কিভাবে মেরে যেত কোন শক্তি মারতে পারবে না তো লড়াই করে ইসলাম মুসলিমের বিরুদ্ধে লড়াই করেও কাফেরা কিছুই করতে পারল না জি ওইয়া ফায় আল্লাহ যা চাইবেন অবশ্যই করবেন ওইটা কোন শক্তি বাধা দিতে না। আল্লাপর ফেসালা ছেড়ে দেন যে হক বাতেলের মাঝে কিভাবে আল্লাহ ফেসলা করবেন আমার কাজ হচ্ছে ইসলামের কিছুটা এগিয়ে দেওয়া মুসলিম জাতিকে কিছুটা আখেরাত করে দেওয়া তৌহিদমুখী করে দেওয়া আপনি যদি ঘরে বসে থাকেন আর আপনার নসিব খারাপ থাকে কার হাতে খুন হওয়া তো কোন শক্তি রক্ষা করতে না। আপনার ঘরে এসে খুন করে চলে যাবে বইসব চিন্তা করিন। না দ্বারা কথা শুনলেন এখনই কার দ্বারা সবকিছু সুপরিমিত রয়েছে তারপরে স্মরণ করিয়ে দেওয়া আর ভাব অর্থ বলতে উপদেশ দাও দিনের কথা স্মরণ করিয়ে দাও মানে কি উপদেশ দেওয়া তাই না তুমি উপদেশ দাও ইন্নাফাতে জিকরা যদি উপদেশ দেওয়া উপকারী হয় উপদেশ প্রদান বা স্মরণ করিয়ে দেওয়া কি হয় লাভজনক হয় বা উপকারী হয় তাহলে এই কি এইটাই অর্থ যে তোমাকে যদি তোমার অনুমানে যদি মনে হয় যে এই লোকটাকে যদি আমি নসিহত করি উপদেশ দিই তো কাজ হবে তাহলে উপদেশ দেবেন না হলে দেবেন না এটাই মানে হ্যাঁ এটা হইলে বহু আপনার উপরে প্রশ্ন আসবে কেমন করে আপনি জানবেন আপনার অনুমানকে আপনি ফলো করবেন আপনি অনমান ভিত্তিক কাজ করবেন আপনি তাই না আর যদি মনে যে আমার অনুমান হচ্ছে যে এই লোকটা খুব খারাপ এই আমার কথা শুনবে না ইসলামের কথা শুনবে না না বলবো না তাই নাকি এটা এই আয়াতের অর্থ মোটে এটা নয় আয়াতের অর্থ তারপর দুই ভাই মিলে যাও ইজ হাবা দুইজনে যাও ফেরাউনের কাছে আর ফেরাউন কাছে কি করতে যাও আর গিয়ে রাগ ঝাল যা কিছু তোমাদের থাকে আক্রোশ নামিয়ে এসো বললেন আল্লাহ সব জানছে না তারপরে বলছেন ফাউর আল্লাহ ভাষায় কথা বলি জানানো হয়নি যে আবু আহা সেবা রবিগুলি সব সময় নিহত হবে ইসলামের বিরুদ্ধে লড়তে এসে এরা হেদায়ত হবে না নবী সাল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন কিন্তু দাওয়াত বন্ধ করেননি হ্যাঁ আবদুলের ভাই একেবারে অন্ধ মাজার পুজার একে বলে লাভ নেই অন্ধ মিলাদিবেদ লাভ নাই এ একবারে কট্টরপন্থী মোল্লা একে লাভ নাই খবর সব কথা বলবেন না আপনার কাউ হচ্ছে দাওয়াত দেওয়া তাই না তাহলে এই আয়াতের অর্থ কি না তুমি উপদেশ দিতে থাকো তোমার উপদেশ দিয়ে যাকে উপদেশ দিচ্ছ ওই ব্যক্তি লাভবান হোক আর নাই হোক তুমি কি করো উপদেশ দিতে থাকো এটা একটা তফসির আর মানবের হোক আর মারুফ হোক আর নহে আমি মুধা প্রদান হোক দাওয়ার কাজ দিনের দাওয়াতের কাজ প্রচার প্রসার কাজ এটাতে লাভবান দুই পক্ষ হয় যে দাওয়াত দেয় সে লাভবান আর যাকে দাওয়াত দেওয়া হয় বা যাদেরকে দাওয়াত তারাও লাভবান হতে পারে আল্লাহ এখানে বলছেন তোমার তোমার উপদেশে যদি লাভ হয় তাহলে যেই ব্যক্তি ইসলামের দাওয়াত দিবে হলুসিয়াতের সাথে তার সর্ব অবস্থায় লাভ তার সব সময় লাভ সে বেনিফিটের লাভবান সবসময় আপনি জি রব বেগম আর আল্লাহ বলেছো যখন ইসলামের দাওয়াতেন আল্লাহ করতে পারব ধরবেন না আপনাকে বেঁচে গেলেন তারপরে আপনার মাধ্যমে হেদায়ত হোক তাহলে তো হেদায়েত হলে তো যে যতটা সে আমল করবে ওর এক ভাগ করে নাকি পেতে থাকেন কিন্তু হেদায়ত যদি নাও হয় তারপরেও আপনি সবচেয়ে ভালো কাজ করছেন আমি রসুলগুন তাদের পেশা কি ছিল তাদের পেশা নবী হওয়ার পরে ব্যবসা বাণিজ্য করে বাড়েন নবী আগে ব্যবসা করেছে। নবীরা আগে ছাগল চালিয়েছেন কিন্তু নবী পরে মুখ্য পেশা ছিল কি দাওয়াত আরে সাইড পেশা মেলা থাকতে পারে কিন্তু মুখ্য আসল পেশাটা হচ্ছে মানুষের একাধিক পেশা থাকতে আমি অন্য কাজও করছি সেটা আলাদা কথা কিন্তু আসল পেশা পেশা হচ্ছে। কাজ করা সুতরাং আপনি সবচেয়ে ভালো কাজ করে যাচ্ছেন খেই রকুম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারণ আল্লাহর ওহির কথা আপনি শেখাচ্ছেন কোরআন সন্ন্যার কথা আপনি শেখাচ্ছেন লাভ তো সবসময় হচ্ছে লাভ যদি আপনার কথা শুনে নেই মেনে নেয় আমল করা শুরু করে সংশোধন করে তবা করে তাহলে উভয় পক্ষে লাভ হয়ে গেল উভয় পক্ষের লাভ হলো। যদি তার লাভ এই ক্ষেত্রে নাও হয় সে আপনার কথা মানলো না কিন্তু আল্লাহ ছিল আমাকে তো জীবনে বলে নাই আমি যে সিরক বেদাত করতাম এ তো সৌদি আরব থেকে ঘুরে এসেছিল তহির সন্ন্যতের দেশ থেকে আমাকে তো বলে নাই যেগুলো সিরক আর এগুলো বেদাত এ কথা বলতে পারবে পারবেনা আপনি তাও দিয়ে দিলেন তাহলে লাভ আছে সবসময় লাভ আছে আর না হলে কমপক্ষে যেই দাওয়াত দেনেওয়ালা পক্ষ দায়ী বা যারা আহ্বানকারী জন্য তাদের জন্য অবশ্যই লাভজনক সুতরাং সময় ভালো কথার উপদেশ দিতে থাকবে নিশ্চয়ই উপদেশ গ্রহণ করে প্রতি বিশ্বের জান্নার জাহান্না বলে চিন্তে আছে আল্লাহর প্রতি ইমান আছে আল্লাহর ভয় তা আছে হিসাবের ভয় জবাবদিহিতার ভয় সে অবশ্যই কি করবে একদিন না একদিন উপদেশ নেবে দেখা গেছে অন্তর্ভুক্ত কিন্তু এইরকম ঘৃণা না যে তুই যাহান নামে যে আমার তাতে কি নাম খবরদার না সে রুগী ডাক্তারের কাছে যখন রুগী একবারে ক্ষীণ হয়ে যাক ডাক্তার শেষ চেষ্টা করে ভালো ডাক্তার হয়ে লোকে কোন দায়ী যদি সত্যি বুঝে কখন কিনা কেউ বলছে আমার দ্বারা বহু জেনা হয়ে গেছে এত ঘি না হইলে আর তোমার সাথে কথা বলা যাবে না হ্যাঁ মদ খেয়ে বাগা মা বোঝান যতই খারাপ হোক না কেন একেবারে মারাত্মক যার ভয় থাকবে অন্তরে এখন ভয় নেই আগামীতে হবে কখন যে কার ভয় আমার কাছে এরকম বহু ঘটনা আছে হ্যান আল্লাহ চরম অপরাধ করে ভাবাই জানো অপরাধের কথা জেনার মতো আর কত রকমের এইরকম অপরাধ করে এসছে আর বহু অপরাধে লিপ্ত হয়েছে শেষখানে এত অনতপ্ত লজ্জিত হয়েছে বলছে আমি মরে যাব আমি আর বাঁচতে পারবো না এত অপরাধ করেছি না শান্তনা দেন রুগী এবং ওকে বলেন যে তোমার চিকিৎসা আছে তাকে কিছু শিখিয়ে দেন এবং তাকে এমন কিছু শিখান যাতে তার মধ্যে আর এদিকে উল্টো দিকে না ফিরে যায় এরকমের ব্যবস্থা দেন বহাল আসকা আর উপদেশ উপেক্ষা করবে হতভাগ্য ব্যক্তি যে বদনশি আসকা শাকিউন থেকে শেকুন মানে যে হতো ভাগা হতো ভাগা আর চরিত্র হচ্ছে কি করা ভালো উপদেশকে উপেক্ষা করা আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন তো আপনি কবর মাজারে কেন শেষ করছেন আবার ঘোষ কুতু বলি আউলি দিতে পারে এই করতে পারে কেন বিশ্বাস হ্যাঁ এরা কেমে হাসর মাঠে বড় বড় জাহাজ নিয়ে আসবেগা আসকা সে কিন্তু আপনার কাজ আপনি করে যান ওই এত জেন্না বহাল আসকা ও আল্লাহর কুবরা আর যে আসকা হবে হতভাগা হবে বদনসিব হবে সে ভয়ানক বা ভয়াবহ ভয়াবহ আগুনে প্রবেশ করবে আসলাম মানে হলো প্রবেশ করবে আল আন্নার ভয়াবহ আগুনে প্রবেশ করবে বা মহা অগ্নিতে প্রবেশ করবে বলতে পারেন লায়া অতবার সেখানে না মরার মতো মরবে না বাঁচার মতো বাঁচবে লায়ামুত জাহান নামে যাওয়ার পরে মরবেও না আর বাঁচবেও না তার মানে কি হবে মরবে না ঠিক মরণকে জবাই করে দেওয়া জি মরবে না কিন্তু জীবনটা হবে কোন জীবন না সবচাইতে অশান্তির এমন কল্পনাও করা যায় না সেই জন্য ওয়ালা ইয়াহিয়া বলেছেন তাই এই মর্মে নবী করিম সাল সাল্লামের হাদিস রয়েছে কয়েকটি হাদিসের কিতাব মুসনাদ আহমদ রয়েছে আরো আপনার আহ মুসলিমও রয়েছে বলছে আমারে জাহান নামীদের সম্পর্কে কিন্তু মরণ হবে না মরণ হলে তো আরাম পেয়ে যাবে প্রাণ থাকবে প্রাণ থাকবে যাতে শাস্তি চলতেই থাকে যখন পুড়ে শেষ হয়ে যাবে আবার নতুন শরীর তৈরি করা হবে আবার জ্বালানো হবে কোরআন খেলবেন যেমন আল্লাহ বলেছেন কুল্লামাদুল বলছেন যে লাইম সেখানে মরবিহ আর জীবনের মতো কোন জীবনও পাবে না যাদের জন্য আল্লাহ কল্যাণ চাইবেন আর যাদের সামান্যতম ইমান রয়েছে যা আমল তারা কিছু প্রমাণ করতে পেরেছে তাদের জন্য সাফাহাত হবে এই সাফাহাতের সেই হাদিসটি একটা অংশ সেটা যারা পুড়ে জোলে হোমা মান কয়লার মতো হয়ে যাবে হাদিস রয়েছে তারপরে সেই কয়লাগুলিকে পুড়া কয়লা বডির সেগুলিকে নিয়ে সে নাহরুল হায়াত নাহারুল হায়াত মানে হচ্ছে হায়াতের যে প্রাণের নহর জীবনের নহর আবে আমাদের দেশের লোকের আবে হায়াত একটা ঔষধও পাওয়া যায় আব মানে পানি কিন্তু হ্যাঁ আব মানে পানি আর হায়াত মানে হায়াত তো আবে হায়াত নাহরুল হায়াতে ফেলা হবে যখন ফেলা হবে তখন সেগুলি গজিয়ে উঠবে বলছে ফি হিব্বতফি সাইল। যেমন যেই সব বীজগুলি মানুষ ছিটানে এমনি পড়ে থাকে পশু পাখি খেয়েছে বা এমনি পড়েছে। আর ওই বীজগুলি পড়ে থাকে আর তারপরে বানবন্যা আসার পরে পানি যখন শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে সেই রসে তখন ওই বীজগুলি যেগুলো এড়ি সিটে গেছিল গজি ওঠে অঙ্কুর গজিয়ে ওঠে ওইরকম জানে জ্বলে জলে তারপরে যখন আবে হায়ার থেকে উঠানো হবে ওদেরকে ডুবিয়ে তখন ওইরকম হেজেগে উঠবে আর তারপরে এদেরকে জান্নাতে দেওয়া হবে যদি ঠিক এইটা হচ্ছে সুতরাং বেনামাজি থাকুন বলছেন আল্লাহ আপুর একদিন মাফ করবেন এইরকম আশা করি আল্লাহ রকম তারপরে বলছেন নিশ্চয় সফল কম হবে লোকেরা যারা পরিশুদ্ধ বা আত্মার পরিশুদ্ধি করল যেটা পরিশুদ্ধা তাজাক্কা একটি তফসিল করলাম যেটা আম ব্যাপক অর্থপূর্ণ তফসির তাজাক্কা তাজকিয়াত মানে জাকাত মানে পাক পবিত্র হওয়া তাজাক্কা মানে নিজে পাক পবিত্র হইলো পাক পবিত্র অন্তরকে পাপ পবিত্র সির্ক থেকে এবং অন্তরের যতগুলি গোনা পাপ রয়েছে অন্তরের পাপ হচ্ছে কুপর অনুসরণ অন্তরের পাপ হচ্ছে সুভাত সংশয়ের পিছনে ছোটা সন্দেহ পোষণ করা যেসব আহ কোরআন সন্ন্যায় নিশ্চিত বিষয়গুলি রয়েছে সব বিষয়ে দিনের বিষয়ে তারপরে অন্তরের পাপ হচ্ছে হিংসা বিদ্বেষা তারপরে মানুষের ক্ষতি সাধনের প্রবণতা তারপরে শাহবাদ কুপ্তির কামনা বাসনা এই পাউ অনেকগুলি পাপ রয়েছে এইসব পাপ থেকে অন্তরকে পাক করলো আর তারপরে অঙ্গ পাপ করলো পাক করলো অঙ্গ আর তারপরে কথা চাল চলন সবকিছুকে পাক পবিত্র করার মাধ্যমে পরিশুদ্ধ হইল পাক হইল। সেই ব্যক্তি হচ্ছে সফল কাম তাহলে সফল কাম হইলে অন্তর পাক কথা পাক কাজকর্ম পাক পবিত্র শরীর পাক পবিত্র না পাক হয়ে থাকে না গোসল ফরজ নেই উজু নেই সালাত নেই না সলা যার সলা সে না পাক জি জি আর সলাধ এই জন্য বিনা উজুতে হয় না অন্তরে যদি সির্ক কি আকিদা থাকে তো সীরকের সাথে এ বাদত সলা বাদত ই কবল হয় না ফরজ না কোন পীরের মুিদ হইতে হবে কারণ এই আয়াতগুলির তেহরিফ অর্থের করেছে অপব্যাখ্যা করেছে তাজকিয়ায় নাচ করতে তাজকিয়া নাচ করলে পীরের মুড়িদ হইতে হয় পীরে কামেল হইতে হবে আর পীর না হতে পারলে কি হতে হবে পীরের মুড়ি হইতে হবে এইভাবে জাতিকে গোমরা করেছে এক শ্রেণীর ইসলামে নেই নবৃত বি আলোচনা আছে ইন্টারনেটে ভাবেন আপনি কেমন করে আত্মার পরিশুদ্ধি হবে বা হৃদয়ের পরিশুদ্ধি হবে বা মানব জীবনের পরিশুদ্ধি হবে পাক পবিত্রতা তাজ কি হবে আল্লাহ আমাদের তো দান করে কোরআন আলোকে रब जी नाम सरण करी पांच अक्त सलाकारी फरज सला हेफाजत कर गुरुत्व कायेम कर তাহলে স্পষ্ট বিষয় সেই ব্যক্তি পাক হইতে পারে যেই ব্যক্তি রবকে স্মরণে রাখে রবের ভয় রাখে সুতরাং সেই ব্যক্তি কায়েমকারী পাঁচ অক্ট সলামকারী হেফাজত অথবা আল্লাহ থেকে উদাসীন গা ফেল অন্তর শক্ত হয়ে গেছে সেই ব্যক্তি কখনো বলতে পারে না যে আমার অন্তরটা সাফ আছে নামাজ না পড়লে কি হবে হ্যাঁ দাঁড়িয়ে না রাখলে কি হবে নামাজ না পড়লে কি হবে না অন্তর খুব পাক সেটা হচ্ছে এখানে জাকাতুল ফিত্র বোঝানো হয়েছে আর ঈদের দিনের তকবীর বোঝানো হয়েছে ঈদ উল আর ঈদুল ফিতর এর সলাকে বোঝানো হয়েছে কেমন করে তর্জমা করেন কাদা আফুল্লাহম তাজাক বলছেন সফল কাম হবে ওইসব লোকেরা যারা রমজান শেষে আদায় করলো চাঁদ উঠার পর আল্লাহ আকবার আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর অতবর ঈদের সলা আদায় করলো দেখলেন কোন দিয়ে তাহলে এতসিরে খাস এবং তাফসিরে আম দুটোই তফসির করা যেতে পারে তফসির আম করলে হবে কি খাস তফসিটা ওর মধ্যে বিদ্যমান আছে যখন আম তফসির মধ্যে শুধু ফরজ নামাজ না ফরজ সলাদ ছাড়া ফরজ সলাদ ছাড়া আপনার ঈদের সলাৎ আসবে বা পাঁচক তো ছাড়া জুমার সলাত আসবে ঈদের সলাৎ আসবে আহ আসবে তাহুত আসবে অন্যান্য নফল সলাতো আসবে সলাত জোহাও আসবে সব চলে আসবে যেগুলির মাধ্যমে মানুষের কি হয় অন্তর পাক পবিত্র যত সলা তাদের সুন্দর করে তত অন্তর শরীর পাক পবিত্র হবে দেখেন নামাজিরা যত যত্ন সহকার নিজের কাপড় আর নিজের শরীর আর নিজের বিছানা চলাফেরার ঘুমাবার জায়গা পাক রাখে নামাজি জীবনও রাখবে না রাখবে দিনের পর দিন বেনামাজির শরীর না পাক বুঝুন কিছু না কেন উজু করবো নামাজ পড়ে না তো ঠিক না কাপড় না পাক পরেই আছে অসুবিধে কি তার কিন্তু নামাজি মানুষ পারবে না রে পরে পরে কাপড়টা না পাকিয়েছে একটু পরে কিছু কিছুক্ষণ রাখা যাবে না এসার জন্য আবার প্রস্তুতি নিতে হবে তাই না উজু নাই উজুকে পাঁচ বার করে উজু করেছেন জি এর মাধ্যমে কত যে ভাইরাস যে এফেক্ট হতে যাচ্ছে আপনার করতে যাচ্ছে সেগুলো থেকে ফাই তো রয়েছেই যেগুলি মানুষ আজকাল বেশি মানে আগ্রহের সাথে শুনছে কিন্তু তার আগে দুনিয়া আখেরাত সব ফায়দাগুলিকে মনে রাখবেন যে সলাতের মাধ্যমে মানুষের সার্বিক শান্তি রয়েছে যত অশান্তিতে থাকেন লম্বা সিজদা করিয়ে আল্লাহকে ডাকেন আর দোয়া করেন দেখবেন মনের শান্তি ফিরে আসবে মনের শান্তি ফিরে আসবে সৌফি ইব্রাহিম আল্লাহ তারপরে বলছেন মানুষ তোমাদের আত্মার পরিশুদ্ধ অধিকাংশের খুব খারাপ বল তু সেরুনাল আল দুনিয়া বরং তোমরা পার্থিব জগৎ অগ্রাধিকার দিয়ে থাকুন আের মানে হচ্ছে অগ্রাধিকার দেওয়া প্রেফার করা প্রাধান্য দেওয়া দেখেন দুটো জিনিস আছে দুটো জিনিস একটা হচ্ছে আর একটা হচ্ছে দুটোর সিরিয়াল অবশ্যই আছে সিরিয়াল আছে। এক নম্বর দু নম্বর আপনি নিজেই ওজন করেন যে আপনি কোন দুনিয়াতে আছেন আপনার কাছে দুনিয়ার ভোগের যেগুলি বস্তু সেগুলি এক নম্বরে জগৎটা আপনি এর উপরে আল্লাহ রা ও আসার দুনিয়া ফাইনাল জাহিমা মাওয়া যারা সীমা লঙ্ঘন করলো আর পার্থিব জগৎ কে অগ্রাধিকার দিলো এক নম্বরে রাখলো ফাইন্মা হিয়াল জাহান্নাম তাদের বাসস্থান খারাপ ইচ্ছা থেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখলো বিরত রাখলো বারণ রাখলো ফাইনাল জান্ন হে আলমাওয়া হাওয়া ফাইনাল জান্ন হে আল মাওয়া জান্নাত তাদের বাসস্থান সহজ জান্নাত কেমন করে পাবে আর জাহান নামে কেমন করে যেতে হবে কি করলে জাহান নামে যাওয়া সহজ হয়ে যাবে আর কি করলে জান্নাতে যাওয়া সহজ হবে এই কয়টি আয়াতে আল্লাহর খুব করে বড় সংক্ষেপে এক নম্বরে কোনটা প্রত্যেক সময় আপনি নিজেকে ওজন করবেন ফজরের সময় আমার সামনে দুটো জিনিস একটা হচ্ছে নিদরা ঘুম আর একটা হচ্ছে ফজরের আজান সলা কোনটা আগে যদি ঘুম চাপছে ভাই নামাজ পরে পড়ে নেব না জানাত হিয়াল মাওয়া গেছে না রুজি আমার টাকা পয়সা লাগবে চলতে হবে আমাকে হালাল সংকুচিত রাস্তা হারাম প্রশস্ত হারামে রাতারাতি বড় লোক হওয়া যায় হালাল বেতনে এই সব টাকা পয়সা কালেকশন করবো টাকা খরচ করে এসছি। যদি মনে করেন তাড়াতাড়ি জানলাম আর যদি বলেন যে না খেয়া মরে গেলো। আর আমি যেই কষ্টেই থাকি না কেন আমি হালাল ছাড়া হারামে পা দেবো না ফাইনাল জান্নাত বাসস্থান হবে সহজ রাস্তা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে এই সত্য কথা বললে আমার সামান্য ক্ষতি হবে কথা বললে আমি খুশি করে বসকে কিন্তু আল্লাহ পাকড়াও করবে মিথ্যার উপর আর সত্যের উপর দুনিয়ার একটু ক্ষতি হলো ধমকচমক খেতে হবে গাল খেতে হবে কিন্তু আল্লাহ রাজি থাকবে সত্যের মায়ের নেই তাহলে ফাইনাল জানলাত না ভাই আমি আমার মান সম্মান নষ্ট করতে পারবো না গাইল খেতে পারবো না মিথ্যা বইলে দিয়ে দেবো কথা বোঝা গেছে জান এইরকম বহু উদাহরণ আপনার জীবনে বলতো খাই আবকা অথচ পরকাল হচ্ছে সবচাইতে উত্তম এবং স্থায়ী আর খাই সবচাইতে উৎকৃষ্ট খাইরুন ও আবকা এবং অধিক স্থায়ী শুধু স্থায়ী না বাকি বলেনি আবকা চিন্তা জান্নাতের আেরাতের জীবন ই এই বিষয়টি যে কাদাফুল আখেরাতা বলে বলা হচ্ছে কেউ কেউ বলেছেন ইন্না হাজা মানে আসমানি কিতাব এঞ্জিল জবুর সৌফ সেগুলিতেও রয়েছে। সেগুলি কি সৌফ এব্রাহিম এব্রাহিম আলী সালামের সহিফা বা গ্রন্থ সমূহে রয়েছে কেউ কেউ বলেছে তাওরাত ছাড়াও কিছু হয়তো এইরকম দেওয়া হয়েছিল এবার মুসা আলি সাল্লামকে সেটাও হইতে পারে আবার তাওরাত যেতে পারে এক একটা পাঠ হচ্ছে সাইফা আর কয়েকটা পাঠ নিয়ে যেমন কয়েকটা সুরা নিয়ে আল কুরআনুল কারীম ওই রকম হতে পারে যে তাওরাতকে বোঝানো হয়েছে আলাম এখানে আমাদের তাফসীর শেষ হলো ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মাদ ওয়ালা আলাইহি ওয়া সাহবি আজমাইন বরু আছে না